বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুন দিগন্ত সূর্যের আভা ঝলক দিয়েছে মসজিদের আজান ফুঁকেছে রাতমিনাম সঈদ আলমুরসী নবীনা মহমি ওহবাইনাদ মসজি যার কোন শরিক নেগির জন্য মসজিদ নির্ম নির্দেশ দান করেছেন এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মসজিদদের খেদমত করার আল্লাহ যিনি জীবনের প্রথম কাজ মদিনায় এসে মসজিদ নির্মাণ দিয়ে শুরু করেছেন আমাদের আজকের হাদিসের বলবল মারাম যে হাদিসের কিতাব हादीर दर्शन विषय सम्पर्क मसजिदे सब हादिसगर लेखक हाफिजार संकलन कर मस्जिद मस्जिद स्थान सम्पर्ये मसजिद कैम जैगे हवा उचित मस्जिद की कबर निर्माण कर चलो মসজিদের মধ্যে কি খবর দেওয়া চলবে এটা ও মসজিদ সম্পর্কিত মশলা মসজিদে কি কিনা বেচা চলবে ব্যবসা বাণিজ্য চলবে মসজিদে হারিয়ে যাওয়া বস্তু তলাশ করা চলবে কারো কিছু আপনি পেয়েছেন হারানো বস্তু পেয়েছেন মসজিদে কি ঘোষণা করা চলবে মসজিদের পবিত্রতা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি মসজিদ নির্মাণ করা এই সব আর এইরকম বহু মশলা মশাই রয়েছে যে সম্পর্কে নামের দিক নির্দেশনা রয়েছে এমন কিছু ঘর রয়েছে আল্লাহ পাকুল আলমী সেগুলিকে সুউচ করার সেগুলি সম্মান করার পাক নির্দেশ দান করেছেন আজ আল্লাহ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আল্লাহ ফাখের হুকুম যে তোমরা সেগুলিকে উঁচা করো মানে সেগুলি নির্মাণ করো এটি একটি অর্থ উঁচা করো মানে সেগুলির মানিজত রক্ষা করো রাখো কাজে কর্মে এমন কিছু করিও না যেগুলি দ্বারা যেসব কাজ কথার দ্বারা মসজিদের বেয়াদুবি হয় এই মসজিদ সম্পর্কে বলেছেন যে ফি বৈধ এসব ঘর ওয়ুদ কারাফি হাসমোহ আর সেসব ঘরে যাতে করে আল্লাহের নাম স্মরণ করা হয় আসাল সকাল বিকাল মানে সবসময় পাঁচাত এমন লোকেরা রয়েছে যাদেরকে ব্যবসা বাণিজ্য দুনিয়ার আল্লাহ আল্লাপাকের স্মরণ থেকে মসজিদে পাঁচ হপ্ত হাজির হওয়া থেকে জামাতে গিয়ে মসজিদে দিনের শিক্ষা হলে শিক্ষা নেওয়া থেকে দূরে রাখেনা গাফিল এবং নামাজ কায়ম করা থেকে এমন দিনকে পরকালের দিন কেমতের দিনকে তারা ভয় করে যে দিন मानुषर अंतर सन्त हाहाकार अवस्था मानुषर दृष्टि तक तुष हतभम्बे मानुष जन हतभम्ब है तरह तक नर्मल तक तक चेहरा देख ले बोझा जाए लोकता हतम परेशान रही تو اکھنے اللہ پاک ہدے اللہ مسجد حرام مسجد نبی اور مسجد سب چیزیں شرٹ مسجد اللہ فکرب المین बुल आलम सम्मानित स्थान सम्मानित विषय करतीपालक निकटवर् कल्याणकर आल्लाकर का उत्तम प्रतिदान पा आल्लाबल आलम सम्मान बस्तु हमजिद আল্লাহ আট নব্বাহুব যারা আল্লাহাকবর্শন সমূহ করবে শ্রদ্ধা করবে অন্তরে আল্লাহ ভীরুতা আছে আল্লাহ ভয় আছে আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তাশীল সেই জন্য পাকের নিদর্শন সমূহের তাজিম করে শ্রদ্ধা করে আল্লাহ পাকবুল্লা আলমিনের উত্তম হচ্ছে মসজিদ আল্লাহ নির্মাণ করা হয়েছে যেখানে আল্লাহ পাক সাফা মার্লাহাকের শাহর বলেছে ইন্ডাসাফা আল মারো তা সাফা মারোয়ার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ সাফা মারোয়া মসজিদ নয় না মহিলা হ্যাঁ প্রবেশ করতে পারে অবস্থান করতে পারে তাই না মসজিদের বাইরে থেকে মসজিদ দিয়ে ডুবেনা মসজিদ দিয়ে কিন্তু মসজিদ না মসজিদে অবস্থান করতে পারে না মানুষ তারপরে নবী করিম সাল্লাম হাদিসে রয়েছে যে জামারাত পাথর মারা হ্যাঁ বেতল্লাহার তওয়াফ করা সাফা মারা সাই করা এগুলি হচ্ছে মেনা মুসদালিফ আরফা যেগুলিতে বছরে একবার মানুষ যায় তারপরে খালি ময়দান পড়ে আছে কোনো মানুষ হয়তো নজরে আসবে না সেগুলিকে সায়ের বলা হয়েছে তো মসজিদ হচ্ছে আল্লাহ ফক্রব আলমিনের নিদর্শন আল্লাহ ফক্রব এবাদতের স্থান এগুলি এক কথাই তাজিম করতে বলা হয়েছে সুতরাং মসজিদের তাজিম সম্মান শ্রদ্ধার পরিপন্থী বিপরীত কোন কথা কাজ আচরণ যেন না হয় এই সম্পর্কীয় হাদিসগুলি এর সাথে আরো যেগুলি সম্পর্কিত হতে পারে মসজিদের সাথে এখানে উল্লেখ করা হয়েছে মসজিদের ভূমিকা বড় ইসলামের ইসলামের বড়ই ভূমিকা রয়েছে মসজিদের কিন্তু মসজিদের ভূমিকাকে আজকালকার যুগে সীমিত করে দেওয়া হয়েছে মসজিদের কাজ আজান হলো একামত হলো নামাজ পড়ে নাও বন্ধ করে দাও নামাজ পড়ে বন্ধ করে দেওয়া হয়েছে আর তার সাথে সাথে হয়তো কোরআনতে লাও থতক্ষণ খোলা থাকলো এতে সীমিত করে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহাকের তসবি তাহলিল করা হলো করলো তসবিরাজগার করল এতে সীমিত করে দেওয়া হয়েছে কিন্তু মসজিদ শুধু এই উদ্দেশ্যেই নির্মাণ করেনি নবী করিম সাল্লাম সাহাবাই কেরামরা খোলাফের আসে দিন সালাফেসাল বরং মসজিদে ব্যাপক আকারে কাজ হইত দেন ইসলামের মসজিদ তাদের যেমন নামাজ পড়া তালিম শিক্ষা শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা সবচেয়ে বড় মোয়াললামের শিক্ষা মোহাম্মদ রসুলামের শিক্ষা ওহির শিক্ষা কোথায় হইত ইউনিভার্সিটি ছিল না কলেজ ছিল ছিল না মকতুল ছিল আলাদা করে সব হইতো নবী কারিম সাল্লাহ আলিয়া পক্ষ থেকে সব আলাপ আলোচনা মশারা মিটিং হইত হ্যাঁ মিটিং এর বৈঠক কোথায় ছিল হ্যাঁ তাহলে পার্লামেন্টের কাজ হইতো মসজিদে নবী করিম সাল্লি সাল্লাম যেসব বিচার ফাইসলা করতেন সেগুলি কোথায় গিয়ে হইত আর কোন শাসন করার সব কাজকর্ম রয়েছে সেগুলি নবী করিম সাল্লা সাল্লাম কোথা থেকে করতেন যেহাদের নির্দেশ ঘোষণা কোথা থেকে দিতেন বদর চলো অভ চলো খন্দ পরীক্ষা খননে চলো মুতার যুদ্ধে পাঠালেন বসে আছেন মোতা থেকে সংবাদ আসছে জানছেন কোথায় বসেছিলেন তখন মসজিদে তাহলে মসজিদ এই সমস্ত কাজের জন্য তাহিম বিচার খায় সালা দেশ পরিচালনা সব কাজের জন্য এটাই ছিল সালাফে সালে আদর্শ কিন্তু ধীরে ধীরে মুসলিম সমাজে যখন সেকুলার ইস ঢুকে পড়ল দুনিয়া দার লোকেরা আলাদা দিনদার লোকেরা আলাদা দিনদার যারা লোক দুনিয়া সম্পর্কে আপনার কিছু বলবেন না আপনার রাজনীতি সম্পর্ক আলোচনা নিষেধ ইসলামিক জলসাহ রাজনীতি আলোচনা করা নিষেধ লেখা থেকে অনেক বিজ্ঞাপন আমাদের দেশে না হ্যাঁ আপনারা আপনাদের দৌড় মসজিদ পর্যন্ত ওগুলো কাজ মসজিদের জন্য থেকে গেল আর দুনিয়া লোক যত পয়সাওয়ালা লোক হ্যাঁ পুঁজিপতি লোক যারা মানুষ সমাজের যাদের প্রভাব রয়েছে একটা ডাকে হাজার হাজার লাখ লাখ লোক ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ ওইসব লোক মসজিদ থেকে সরে গেল দুনিয়া মেতে উঠল যার ফলে বুঝে হোক আর না বুঝে হোক হ্যাঁ অনুভূতির সাথে হোক আর বিনা অনুভূতিতে হোক ভাগ করে ফেললো দিন দুনিয়াকে পৃথক করে ফেললো দিন দুনিয়া ইসলামে পৃথক না রাব্বানা আেনাফেদুনিয়া হাসানা অফিল আখেরতে হাসানা ওয়াক আলান্নার দুনিয়া এবং আখেরাত দুটোকে একসাথে দিন এবং দুনিয়াকে একসাথে নিয়ে চলতে বলা হয়েছে এটাই করেছেন রসরুল্লাহাম সাহাবাইকেরাম খোলাফের আশেদিন এবং তারপরে খেলাফতের আশেদার জমানা শেষ হয়ে গেলেও দিন দুনিয়া আলাদা হয়নি বানাইয়ার যুগে যারাই দেশের শাসন ক্ষমতা হাতে রাখতেন তারাই মসজিদের এমামত করতেন তাদের পক্ষ থেকে নির্ধারিত প্রত্যেক শহরের যে আমার বা দায়িত্বশীল রয়েছে তারাই করতেন কিন্তু ধীরে ধীরে এমন ভাবে ভাগ হয়ে গেল যে মসজিদের কাজ বা সীমিত আর দুনিয়ার কাজ মসজিদের সাথে সম্পর্ক নেই আচ্ছা সম্পর্ক না থাকলে দূরে থেকে ইসলাম ইসলামিক বিধিবিধান তো প্রতিষ্ঠা হক হ্যাঁ দুনিয়ার কাজ আদালতের ক্ষেত্রে দেশ পরিচালনার ক্ষেত্রে দণ্ডবিধান কায়ে করার ক্ষেত্রে কোরআনের যে কোরআনে কেরি মসজিদে তেলাওয়িমের আয়াত সুরার তেলাওয়া নামাজের মধ্যে হচ্ছে সেগুলির বাস্তবায়ন হোক দণ্ডবিধানের বাস্তবায়ন হোক ইসলামী আইনের বাস্তবায়ন হোক বলছে না না ধীরে ধীরে ওটাও গেল কিছুদিন ওটা থাকলো কিছুদিন এমামতি মসজিদের না করলে শাসক অসুবিধা নাই আলহামদুলিল্লাহ সৌদি আরব এখনো আছে ইসলামের দণ্ডবিধানের বাস্তবায়ন হচ্ছে ইসলাম এই আইন কারণের পাশে মহাকার আলাদা বিল্ডিং না কোরআন করিম তেলাওতো করো আর ও আমল ও করো মসজিদেই করো বাইরে না না না অর্থনীতিতে কোরআনের প্রতি আমল চলবে না হ্যাঁ রাজনীতিতে না না কথা চলবে না चार विभागे कथा चल सामा कथा चलबा मुस्लिम समाज मानुषरा जर हाथाम रुनिया घुरा धर्मनिरपेक्षत कफरी विश्वी तरह वास्तवयन शुरू कर लक्षे मुस्लिम अल्लाह पक सक जरा हिदायतदान कर মসজিদ সম্পর্কে অনেক আলেম রায় বিশেষভাবে কিতাব লিখেছে শুধু মসজিদের বিধি বিধান তার মধ্যে প্রসিদ্ধ কিতাব হচ্ছে আলীর এলামিদ মসজিদ সংক্রান্ত আহকাম সম্পর্কে তিনি কিতাব লিখেছেন বলছেন ভাষ্য কার কানাল মসজিদ কুল্লা সাইফি হায়াতিমিন জীবন ব্যবস্থা দিনের ওপর প্রতিষ্ঠিত ছিল তাদের যে বিধান, জীবন ব্যবস্থা দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল ওয়াকানত ওমর তসির আহকামিল ইসলাম আর তাদের সমস্ত কাজ কর या जो इसम के मानव जीवन थे पृथक कर दिल इसलम आधात्मिकता इपनार मार्सनल विषय सब कार पेक्षतुफर विश्वास अचे क्या चर्चा करके जो मानव जीवन আলাদা করে দিল ইসলাম মানে এ বাদতবন্দিকে ওই নামাজ কাজের নাম ওয়াবাদুহানীবন থেকে রাজনীতি থেকে ইসলামকে দূরে সরিয়ে দিলজিদ তখন মসজিদের ভূমিকা দুর্বল হয়ে পড়লো ও হান তখন আর মসজিদের গুরুত্ব সব মুসলমানের কাছে থাকলো না অস্তা খাফা বে মামেহী তখন মসজিদের ব্যাপারটি মসজিদ করে এক শ্রেণীর লোকদের কাজে দেখাশোনা করছে মসজিদের আছে তারাই সে জাহওয়াল মাল আর তারপরে দেখা গেল যে মসজিদের খেদ নিয়োজিত কারা মসজিদের সাথে জড়ি আছে কারা ঐসব লোকেরা যারা দুনিয়ার ধন সম্পদ নেতৃত্ব থেকে বঞ্চিত তো কোনো একটা কাজ তো করতে হবে তারাই শুধু মসজিদের আছে যাদের কাছে ব্যবসা বাণিজ্য যাদের কাছে যাদের কাছে নেতৃত্বার যারা হচ্ছে ডাক্তার ভাই যারা হচ্ছে আপনার আহ চিন্তা বিদ বা কি বলছেন তাদেরকে বুদ্ধিজীবী হ্যাঁ না না না ওদের আবার ওদের আবার মসজিদের সাথে কি সম্পর্ক যারা দুনিয়ার ভোগ থেকে বঞ্চিত একেবারে গরিব দুঃখী মানুষ মসজিদের মতো হল গরিব মানুষ মসজিদের এম গরিব মানুষ মসজিদের মত যেন গরিব মানুষ তাকে বেতন দিলে চলবে না হলে চলবে না তখন আর হক কথাও বলতে পারে গ্রামের লোক বিদাত করতে বলে বিদাত করে সিঁড়ি করতে বলে সিঁড়ি করে যা বলে তাই করে তাবিজ তাবিজ চাইলে তাবিজ দায় মিলাদ চাইলে মিলাদ করে দেয় কোরআন খানি বক্সে দেন বক্সে দেয় পেট শুরু হয়ে গেল এই মসজিদ থেকে সুতরাং এর ফলস্বরূপ দেখা গেল যে মুসলিম দুর্বল হয়ে পড়ল আল্লাহর কাছে অপদস্ত যখন তখন তারা মানব জাতির কাছেও দুর্বল হয়ে পড়লো অমাই হিন্লাহ ফ্লাহমিম মুকরিম আল্লাহাক যদি কাউকে অপদস্ত করেন তো কে তাকে সম্মান কে তাকে সম্মান দেয় কে তার ইজ্জত দিতে পারে এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা সুতরাং মসজিদ থেকে মুসলিমদের ফিরে যাওয়া মসজিদ থেকে দূর হয়ে যাওয়া মসজিদে একসঙ্গে লোকেরা যাদের কাছে সময় অনেক সময় আছে কাজ কর্মের অত চাপ নেই তারাই শুধু নামাজ পড়তে যায় মসজিদে আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত সময় কোথায় মসজিদে গিয়ে নামাজ পড়া যার ফলে মসজিদের যে পেগাম ছিল মসজিদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা প্রায় শেষের দিকে এই উম্মতের শেষ যুগের মানুষদের বা পরবর্তীকালের মানুষের সমস্যার সমাধান হবে না মান ইজ্জত ফিরে আসবে না একমাত্র ওই রাস্তা ছাড়া বেমা সালোহাবি যে রাস্তা ধরে এই প্রথম শারীর মানুষদের সমস্যার সমাধান হয়েছে মান ইজত ফিরে এসছে হ্যাঁ যারা ছাগল চড়াতো যাদের প্রধান খাদ্যই ছিল শুধু খেজুর মাঝে মধ্যে তবু পেত সবসময় পেত না আর না হলে বকরি ছাগলের দুধ আর উটের দুধ ছাড়া কিছু জীবনের কোনো আরামের জিনিস যাদের কাছে ছিল না তাদেরকে আলাপ কোথায় খেলাফ হতে নেতৃত্বে আর আবাদ শাহিদ আল্লাহ মসজিদ বাংলাকে আমরা সবসময় তকখিম করে বলি কেরাতের ভাষায় তকিম মানে মোটা করে পড়া বাংলাতে তার্কিক নেই কেরাতের তাজবি পড়ে না তর্কিক মানে যেমন রিজাল রি চিকন করে পড়লো এটা হচ্ছে তার কি কারি রব্বানা এটা হচ্ছে তো বাংলার উচ্চারণের মেটা সব মোটা করে গোল করে পড়া যার ফলে আমরা দিছি মসজিদ কারণ নাম আকবর ওকে আকবরই বলি আমাদের এক মাস্টার সাহেব ছিল ছোট কালে প্রায় ভেতরে পড়ি সেটা আজান দিত আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে বাংলা থেকে মুখস্ত করেছে আল্লাহ আকবর দিয়ে আজানিত तो हमला भाषा भाषा गोल कर उच्चारण मोटा भाषा तार्किक रहे्क रहेबी भाषा तो मस्जिद मान हम शेजदार स्थान छाब्दीक अर्थ शरियत भाषा मस्जिद का मस्जिद का व्यापक अर्थ बोलें पृथ्वी सब जैसे मस्जिद উদ্ন ফিল আর্জে ফাহিন পৃথিবীর যে কোনো জায়গা নাপাকি পাকই অপবিত্রতা থেকে মুক্ত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে নাপাক পাক কোনো কিছু নেই তাহলে সেটি হচ্ছে মসজিদ মানে শেষদার স্থান যে কোন জায়গায় নামাজ পড়তে হবে নামাজের টাইম হয়ে গেছে আর মসজিদ পাচ্ছি না সেজন্য আরো এক দু ঘন্টা লেট করে দেবে এটা চলবে না যেখানে আছে সেখানে নামাজ পড়তে হবে যে অবস্থায় আছেন সে অবস্থায় নামাজ পড়তে হবে প্লেনে আছেন প্লেনে নামাজ পড়তে হবে ট্রেনে আছে ট্রেনে নামাজ পড়তে হবে বাসে আছেন বাসে নামাজ পড়তে হবে আমরা বাসটাই তখন মসজিদ र्थे मस्जिद मस्जिद मान विशेष जैगा सलाजकलार विशेष जगह निर्धारण जैसे घर तैरीख शुद्ध विद्दी कर इत्यादि मस्जिद मस्जिद खास अर्थ बोलो मस्जिद और मुसल्ला मुसल्लाशन मस्जिद और थे? जो अफिस टाइम दो अक्त तीन अक्तर नाम कार्पेट बिछानापोर्टर मध्य मस्जिद सऊदी आरोबे प्रत्यो तसल्लाछान कार्पेट बीछानो आमज पड़े चले जामत हईलो हाईलो जस नमज पढ़े चले गिभाषा मोसल्ला जो है। एक, था। था एक आ, आ, ए, ए है दो अक्त है कजान है कजान है जै गएल्ला যেমন আমরা মোদী ইউনিভার্সিটি পড়াশোনা করেছি মসজিদ পাঁচ হবাজ আর প্রত্যেকটি ফ্যাকাল্টিতে আসর হয় না মাগরে হয় এসা হয় না কখনো কখনো প্রফেসর আসলে আসার পরে তারা হয়তো পরীক্ষার সময় আছে বসে আছে অথবা অফিস খুলে বসে আছে নামাজ হয়ে গেল হয়তো কখনো মাগরে পেশা হয়ে গেল ফজর কখনো হয় না নাম কি আজকালকার পরিভাষায় সাধারণ পরিভাষায় যদি বলেন তাহলে মসজিদ জয়লাদানিম সালামসলমে জিয়ালাম যে বেশ কিছু বৈশিষ্ট্য ছিল অতীত খামসান যেমন আছে পাঁচটা জিনিস আমাকে দেওয়া তার একটি হচ্ছে আমার জন্য সারা পৃথিবীকে কি করা হয়েছে মসজিদ করা হয়েছে তাহলে এই অর্থে পৃথিবীর যেকোনো জায়গা হচ্ছে নির্দেশ দিয়েছেন দূর কি জিনিস দূর মানে দ্বারের বহু বছর মানে বাড়ি ঘর দূর মানে অর্থ হ্যাঁ কয়েকটা বাড়ি নিয়ে একটা কি হয় মোহাল্লা হবে পাড়া হয় তাই না দেশের ভাষায় পাড়া বা মহল্লা তো কয়েকটা বাড়ি নিয়ে তো এটা অর্থ হইতে পারে এই জন্য এই হাদিসের দুটো অর্থ করা হয়েছে দুটোই ঠিক একটা গোটা পাড়া আছে আর মসজিদই নেই নামাজ পড়তে আরেক পাড়ায় যেতে অনেক দূরে যেতে হবে কষ্টকর সুতরাং দুর্বলী মানের লোকেরা মহিলার মতো স্ত্রীর নামাজ পড়বে ঠিক এই একটি অর্থ যে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ বানাবার নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাই মসজিদ নবী থাকা সত্ত্বেও প্রত্যেকটি মহল্লাই ছিল আওয়ালিতে মসজিদ ছিল কোবাই মসজিদ ছিল ছিল না ছিল না মসজিদ ছিল যেখানে জনমসজিদ ছিল সেখানে মসজিদ ছিল মহাজিবিনাজী আল্লাহ ইসান নামাজ নবী কারিম শাসনের পিছনে মসজিদ নবীতে পড়িনি তাদের সব বখর গা হাতে তারপরে বানু সালমা গোত্রা কারণের বাহাল্লার একটা শর্ত আমারও মানতে হবে আমি নামাজ পড়িয়ে দেবো কিন্তু অপেক্ষা তোমাদের করতে আমি নবীর পিছনে নামাজ পড়ে আর তারপরে যখন পৌঁছিব তোমাদের নামাজ পড়বো বসে থাকো ঠিক আছে এ হাদিস কি প্রমাণ করে আর প্রথম সেটা ফার্স্ট পড়লেন তা এটা ফরজ দ্বিতীয়বারে যে নিজের মোহাল্লাই পাড়া থেকে মসজিদে নামাজ পড়তেন সেটা কোন নামাজ ছিল এক নামাজ ফরজের নিয়াতে দুইবার পড়া যায় না নিষেধাজ্ঞা নিয়ত করছে না দুই করে এক নামাজ পড়েছে না শেষ হয়ে গেছে যেমন বিতর দুইবার চলবে হাদিস রয়েছে এক রাতে দুই ভেতর নেই যে একবার এ সাথে বিতর পড়ে বললেন আবার দেখলেন যে ঘুম আসে না করে যা তাহলে এক বিতর চলবে না যদি আগে পড়ে নিতে আর ভেতর চলবে এখন জোড়া জোড়া পড়ে আর না হলে যদি এই হাদিস কি প্রমাণ করে হ্যাঁ যে এমাম সাহেবের নিয়ত যদি আলাদা হয় আর মুক্তির নিয়ত আলাদা হয় তাতে কোনো যায় আসে না এটা হচ্ছে মহাদেশিন কেরামের মাসলাক। সুতরাং নামাজ হবে না জহরের পিছনে আসর হবে না আসরের পিছনে অন্য কোনো নামাজ হবে না ইত্যাদি এই রকম কথা তারা বলে থাকে আর ওইরকমই তারাবির পিছনে তাদের मज हम जिदी पाकिस्तान जमत चलते देखा देर फलस्वरूप और हादिस सम्पर्क अज्ञता अथवा हदीस अमान्य कर नाम हादिस मुताबिक नाम এক মসজিদে একাধিক জামাত হতেই পারে না যদি নামাজের আর যখন এমামের নামাজ চলছে তারা তখন আলাদা করে কোন জামাত এটা হচ্ছে বিচ্ছিন্নতা কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন ওফার রাখো বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না একই মসজিদে দুই দুই জামাত চলছে মোটাই জাহেজ না কোনো দিক থেকে জাহে নাই না যুক্তিতে হাতিস মোতাবেক জাহেজ তাহলে কি করতে হবে नियत कर सफरे गएरे मगरेब कर सीरियल ठीक ठाक ये नरिका जो सम्पर्क मुखल्लेदरा मस्जिद बना ला ला बार निर्देश दिए मान मान प्रत्येक দু তিনটা ঘর একটা বাড়ি আপনার ছেলেরা আছে ছেলেদের জন্য আপনার জন্য নির্ধারিত করেন যে এই জায়গায় আমরা নামাজ পড়ব আমার স্ত্রীর ফরজ সোনাথ নামাজগুলি এই জায়গায় পড়বে আর আমি সোননাথ নামাজ বা তাহাজুদ এই খাস জায়গাতে পড়বো এই জায়গাটা বিশেষভাবে যতন করেন राखें, एक सुगन्धी राखें पर्दार मध्य पर्दार मध्य नाम तीन महिलाओं नमज गोपने पढ़वें तीन नाम स्वभाव एक जैगा खास कर प्रत्येक बाड़ी, बाड़ी भलोना एकदि একদিন ওইখানে একদিন ঐখানে আর একদিন আর ঘরে আর একদিন আর ঘরে এই রকম না তবে প্রত্যেক রে নামাজ পড়তে পারে অসুবিধা নেই কিন্তু একটা জায়গায় হাস করে নেন আর তারপরে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে নামাজ পড়েন সেটা আলাদা কথা আর এর প্রমাণ এই দ্বিতীয় যে অর্থ এর প্রমাণ দলিল রয়েছে এতবান মিন মালিক রাহান তিনি বলেন তাহা উল্লা অনেকগুলি ঘর বাড়ি হয়ে গেছে আর আমার মাঝে আমার সম্প্রদায়ের মসজিদের ওইদিকে গলিতে ঢাকার পুরানো ঢাকার গলিতে যদি অন্ধ মানুষ যেতায় কোথায় মাথা ঠুকিয়ে দিবে তাই না সমস্যা আর যদি কোথাও থাকে কোথাও আর কিছু থাকে সমস্যা আপনি আসতেন আর একটা জায়গায় আমার ঘরে নামাজ পড়িয়ে দিতেন আত্মা খেজু হুম সেই জায়গায় আমি শেষদা গা শেষদার স্থান গ্রহণ করতাম সেখানে মসজিদ বানিয়ে মানে ওটা আমার নামাজ পড়ার বিশেষ জায়গা কোন জায়গায় তুমি চাও কোন জায়গায় নামাজ পড়ে দেবো তিনি ওয়া সাল্লাহামকে দিয়ে জায়গাটার উদ্বোধন করেনি তাহলে এখান থেকে একটু ট্রেনে টেনে আজকাল যে উদ্বোধন আছে উদ্বোধনের দলিল নামাজ যেতে পারে তাই না সবকিছুর উদ্বোধন উদ্বোধন ভালো জিনিসের উদ্বোধন মন্দির কোন জায়গায় তুমি চাও আসার তো লাহু এলা নাহিয়া তি মিরাল বেদ ঘরের এক কর্নারে কনাই আমি ইশারা করলাম যে এই নামাজ পড়েন রসুল্লা রসুল্লা সালাতে দাঁড়ালেন যে আপনি আপনার বাড়িতে একটা জায়গা খাস করে নিতে পারেন আপনার স্ত্রী জানলো চলে মেয়েরাও জানলো আপনিও জানলেন যে এই জায়গাটা আমাদের বিশেষ নামাজ পড়ার জায়গা তাহলে ছেলেমেয়েরা পেশা পাইখানা ইত্যাদিন আলাধুলা ময়লা আবর্জনা করা থেকে বিরত থাকবে আর সেই জায়গায় যত্ন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই ওয়ান আর সেই মসজিদকে সেই ঘরের ওই নিজের বাড়ির ওই বিশেষ নামাজ পড়ার জায়গায় হোক মশাল যেটাকে ফার্সি ভাষা নামাজ বলে জায় নামাজ বুঝেন মসাল্লারই তরজমা হচ্ছে জাই নামাজ ফার্সি যা মানে হচ্ছে জায়গা জায়গা আর কি বাংলা জায়গা যা মানে হচ্ছে জায়গা আর নামাজ মানে নামাজ। शेजदारज्जादा तीनटे नाम हो गलो कारो आज सज्जा जय नाम मानसा फार्सर प्रभाव जयन যারা একটু বোঝা সুযোগ পড়াশোনা বলে আরবিদার স্থান এই অর্থে তারা ব্যবহার করে ও আন্তনাজন যেন রাখা হয় ওই জায়গায় বাড়ির ওই জায়গাটা বিশেষ জায়গায় যেখানে নামাজ পড়বেন বলে নির্ধারিত করেছেন অথবা মহাল্লার মসজিদ মহাল্লার মসজিদ মানে গুরুত্ব দেন না অক্তিয়া মসজিদ পরিষ্কার নেয় ময়লা এইরকম যেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর সুগন্ধিযুক্ত রাখবেন আতর সেন্ট দেবেন যেন সুগন্ধিত মসজিদে আসলে যেন সেখানে সে আরাম পায় মানুষকে সুগন্ধিময় করা ভালো নবী করিম সাল্লা নির্দেশ রহমদ হাদিসটি এমাম আহমদ বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ ইমাম তিরভিজি এমাম তিনি হাদিসটিকে মুরসাল বলেছেন সাহা এর সালাহ মানে তিনি বলেছেন যে মুরসাল হওয়াটাই ঠিক মুরসাল মানে मुरसलर संज्ञा रिकन एक सूक्ष हम प्रथम दिक्कत ठीक आदि तब ताल रसलम कौल तब तबेद्लमसल बला है যে হতে পারে এক তাবে আর তাবেই থেকে শিখেছেন বা শুনেছেন হাদিস্ট তাহলে সেই তাবের অবস্থাটা বাকি কি কারণ তবেইদের যাচাই বাছাই করতে হবে তাবেইদের যুগে যেহেতু কিছু একটু গড়বড় শুরু হয়ে গেছিল যেমন খারেজি আর শিয়া বের শুরু হয়েছিল তা সেই জন্য এখন চেক করতে হবে আর সাহাবের কোন চেকের প্রয়োজন নেই কারণ সাহাবাহামদেরকে আল্লাহ সার্টিফিকেট নিজেই দিয়ে দিয়েছেন রি আল্লাহ এটা হচ্ছে মোহাদিসামের হাদি সহিফ হ্যাঁ নির্ণয় করার মাপকাঠি যে সাহাবি যখন জেনে নিলেন সাহাবি বলছেন রসোর বলেছেন তাহলে যারা আছে অনেকে বুঝেনা যে আবু হরেরা থেকে বর্ণিত হাদিস মা বর্ণনা করেছেন আর বলছে হাদিস জয়ীফ কিন্তু মা কাছে আপনি পৌঁছিলেন কি করে মা এসা থেকে বর্ণনাকারী যে আরো দশ জন আছেন এদের অবস্থাটা দেখতে হবে যে এদের অবস্থাটা ধর্মীয় অবস্থা শক্তির অবস্থা আমানতের অবস্থা সততার অবস্থাটা কেমন ওর ভিত্তিতে হা দিস নাম হচ্ছে অবকার হইতে পারে কোন মৃত্যু লাগিয়ে দেশে যে আমি অমুক থেকে আমি অমুক থেকে আমাকে অমুক বলেছে বলে দিল অবকার পর্যন্ত কিন্তু আসলে অবকার বর্ণনা করেননি বুঝছেন না हादी सही डिमत रही हक हादीस मसला मसाइल जा प्राय आलोचना हादीश द्वारा नफल नामजी बाड़ीते पड़ा भ আপনার সন্নত নফল নফলগুলি পড়ার জন্য তাহলে ফরজটা পড়ে এসে যদি বাড়িতে নিজের বা বাসাতে সন্নত নফলগুলি গুলি পড়েন তাহার যোদ্ধা বাড়িতে পড়েন এটা হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো কিন্তু আমাদের দেশের মানুষদের মাধ্যমে এত রোগ আছে যে কোন আরবি যদি দেখে সালাম ফেরার পরে এতগুলি জিকি রাজ করল ততক্ষণে তার কত পড়া হয়ে গেছে একজন ইন্ডিয়ার বাংলাদেশের কত হয়ে গেছে। রাখাত আর এই লোকটা এতক্ষণ তসবি তহলিল করলো আর সোন পড়ল না সেই জন্য খারাপ মন্তব্য করে বসলো হ্যাঁ আরো সোন পড়ে না এতক্ষণ জিকির আজকারের টাইম দিল আর সে সোননাথ রাতেবার ছেড়ে দেবে কত ভ্রান্ত ধারণা আপনার না আপনার চেয়ে পড়ে ছোটন আছে না একটা হাদিস আছে আহ সেটা এবং সহিত থেকে কেদাবকল করা হয়েছে তো সেই হাদিসটা হাদিস তাতে এই বর্ণনা আছে যে কেউ যদি মসজিদ এ পড়ে আর আর কেউ যদি বাড়িতে সন্ন্যত পড়ে তো পার্থক্য কতটা না হ্যাঁ ফরজ নামাজ মসজিদে পড়লে যে যত গুণ পাবেন সন্নত নামাজ বাড়িতে পড়লে তত গুণ পাবেন তার মানে কি পঁচিশ আর সাতাইশ এর হাদিস আছে না ফরজ যদি কেউ মসজিদে পড়ে তাহলে ২৫ গুণ বা সাতাইশ গুণ পাবে সমন্বয় করেছেন কেউ এইভাবে যে বর্ণনা কারি সন্দেহ সাতাইশ হইতে পারে যদি মাগরে বেশা ফরজর নামাজ হয় তাহলে সাতাইশ গুণ হবে আর যখন রাসন নামাজ তাহলে পঁচিশ গুণ তো ২৫ গুণ পেয়ে গেলেন এক টাকার জায়গায় ২৫ টাকা পেলেন ফরজ নামাজ কোথায় পড়লে মসজিদে পড়লে আমাদের দেশের তরিকায় যদি আরবদের গিয়ে তাহলে কত পেলেন এক পেলেন রিয়াল র কে চাই না? কিন্তু অজ্ঞতা কে চায় না? কিন্তু গাফিলতি আর কিছু লোক আছে তারা মনে করে যে বাড়িতে গিয়ে প্রায় ভুলে যায় ওর চাইতে বলে এখানে পড়েই নি এটাও আছে অনেক সময় কিন্তু নিজের বাড়ি আছে নিজের বাসা পার্সোনাল রুম আছে তাহলে সুন্দর করে রাখেন আর আপনি বাসায় গিয়ে সন্ন্যত পড়েন আপনি তাতে অনেক বেশি নেকি পাবেন ইনশাল উত্তম পুরুষদের জন্য মসজিদে এসে পড়া উত্তম পুরুষদের জন্য মহিলাদের জন্য নাই হ্যাঁ কারণ মহিলাদের ক্ষেত্রে আবার হাদিস রয়েছে এর বিপরীত কি রয়েছে বড় ভাই আর বন্ধুর বলছে না মসজিদে যে হ্যাঁ বা আপনি হয়তো স্বামী আপনার স্ত্রী বলছে না মসজিদে যে না এই ফেতনার যুগ মসজিদে যাবে তবে সন্দেহ যদি থাকে আশঙ্কা থাকে তাহলে যেতে না তারাবি নাম দিয়ে গেলো আর এই গেট দিয়ে ঢুকে ওই গেট দিয়ে পাশে কোথায় যেমন সুপারমার্কেটে মার্কেটে করেছে এইরকম ঘটনা হচ্ছে হাজার একটাই হোক দশ হাজার হচ্ছে যদি এইরকম আশঙ্কা কারো থাকে তাহলে অবশ্যই করবে এই অধিকার আছে যদি মসজিদে নামাজ পড়তে যেতে চাই অবৈধ হন না খেয়ুল্লাহ তবে তাদের বাড়ি তাদের জন্য বেশি ভালো খৈরুল্লাহ তাদের জন্য ভালো তাহলে বাড়িতে নামাজ পড়া মহিলাদের জন্য বেশি ভালো এ হাদিস বলেছেন ইন্ডিয়া বাংলাদেশে কি বলেছেন উত্তম হচ্ছে মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়া সুতরাং মসজিদে হারামে হজে গিয়েছে উমরাই গিয়েছে আর হাজার মহিলা পুরুষ একাকার হয়ে নামাজ পড়ার চাইতে অনেক ভালো হোটেলে নামাজ পড়া মহিলাদের অনেক ভালো হোটেল সেখানে দাঁড়িয়ে যাবে আর হজের মোশামে যারা গিয়েছেন আর এরকম দেখেছেন অনেকে দেখেছেন হয়তো মহিলা জানবাস মহিলার পাশে দাঁড়ালো পুরুষ এসে দাঁড়িয়ে গেল বেহাই পুরুষ এসে দাঁড়িয়ে গেল আর পুরুষের চাইতে বেশি বেহাই হচ্ছে মহিলা পিছনে এসে মহিলা দাঁড়িয়ে গেল সাইড এসে মহিলা দাঁড়িয়ে গেল বড়ই মুশকিল তো এই এইরকম ক্ষেত্রে মহিলাদের জন্য কখনো পুরুষদের মাঝে একাকার হয়ে নামাজ পড়া যায় তিনি বলছেন আল্লা সর্বনাশ করুক নামে এটা হচ্ছে বদ্ধ অভিশাপ মানে শাব্দিক অর্থ হচ্ছে যুদ্ধ করা তো আল্লাহাকের যুদ্ধের ঘোষণা হোক মানে আরো বরালা শব্দটি অভিশাপের ক্ষেত্রে ব্যবহার করতেনা কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে মসজিদে পরিণত করেছে কবর মসজিদ করেছে অথবা কবর করেছে মসজিদে পরিণত করেছে যে কবর ছিল আর ওপরে ঘর নির্মাণ করেছে যেমন আমাদের দেশের মাজারগুলো করলামুজ টুম্বুজ করে মসজিদের মতো করে নিয়েছে আর কবরকে সেচদা করছে নামাজ পড়ুকা নামাজ ওখানে পড়ে না কিন্তু কবরকে করছে। আর একটা হচ্ছে মসজিদের ভিতরে কবর দিয়েছে মসজিদ আগে থেকে ছিল যেমন আমাদের পরে মসজিদ তৈরি হয়েছে মুরব্বী আলমের দিন ছিল হক্কানি লোক ছিল হ্যাঁ চলো মসজিদে কবর দা দিয়ে দিল মসজিদ এ কবরকম আগে থেকে কবর ছিল মসজিদ বানিয়ে দিল আর না হইলে মসজিদ আগে থেকে ছিল তারপরে কবর দিয়ে দিল সেটাও এই হাদিসের আওতা ভক্ত ইত্তা খাজু কবুরা আমি মাসাজেদা তাদের নবীদের কবর গুলিকে শেষদার স্থানে মসজিদের শাব্দিক অর্থ হচ্ছে শেষদার স্থান शेजदार स्थान पर शुरूदाप आल्ला पाक पक्ष सर्वनाश और रहमत दूर कर घोषणा है गैर नबी नबी ना जैसे ओली मन हम परहेश मन हम আব্দুল কাদির জিলানি খাজা মারুদাল আটক হ্যাঁ কত বড় লানত হচ্ছে চিন্তা করুন তো দেখি অথচ নবী তারা রসুল ছিলেন তাদের শ্রদ্ধায় তারা চলো মসজিদ বানিয়ে দিয়ে ওপর চল শেষদা করি তাজিমা করি আমি আর সেজন্য তাদের উপর লালত হোক অভিষাবক অন্য হাদিসে রয়েছে লাল আল্লাহদ অন্না সারা লাল আল্লাহ ইয়াহুদ আল্লাহ পাক এ লান লানো শব্দ ব্যবহার হয়েছে আর কাতাল্লা শব্দ ব্যবহার হয়েছে बोखारी मु कबर से ख्रीटान राी हिसाब लाना तरफ लान কারণে আল্লাহরণ কোনো আফ্রিকান আর যদি সেতাঙ্গ সাদা চামড়া সাদা চামড়া আর যদি মুশ্রিখ হয় তো কাতার আল্লাহিয়া ইহুদনাসুদিনের উপর আল্লাহ আল্লাহ সর্বনাশ করুন তাদের আয়সা আর ইমাম বুখারি ও মুসলিম উভয়ে বর্ণনা করেছেন আয়সার টি ছিল কি রয়েছে আর নবী ছাড়াও অন্যরাও হইতে পারে যখন কোন ভালো মানুষ মারা যেত বানা আলা কবর হিমসি তখন তার কবর পরি কি করতো মসজিদ নির্মাণ করে নিত মসজিদ তৈরি করে নিত আরও এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে আরো কি ওয়াসাউর আর ওই নবীদের কাল্পনিক ছবি তারা অঙ্কন করে নিত দেওয়ার উল্লাসের শেষে উলায়ুল খাল এরাই হচ্ছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট যত সৃষ্টি রয়েছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি পোকা নয় হ্যাঁ আমরা কি মনে করি পায়খানার পোকা সবচেয়ে নিকৃষ্ট আরে খায় খায়। তারপর আমাদের উপকার করে যদি শেষ না করতো তো বাড়ি বাড়িঘর ভেসে যেত পায়খানা তো ট্যাঙ্কি ভর্তি হয়ে যেত না তাহলে কত উপকারী সেই পোকা চিন্তা করে কিন্তু মুসরে উপকারী নয় মুসরে বহুত্ববাদী উপকারী না অপকারী সেরারুল খাল্ক ওই সব নোংরা কীট পতঙ্গ নাপাক পতঙ্গকে বলা হয় খায় বলঙ্গ পীট পতঙ্গশরেক যারা আল্লাহকে ছাড়া নবীদের কে শেষদা করেছে নবীদের কবর কে শেষদার স্থান বানিয়েছে নেিয়াউলিয়ার কবরকে শেষদার স্থান বানিয়েছে আউলিয়ার কবরকে শেষদা করেছে কবরে তফ করেছে ও লাইকা সেরারুল খালক এলা আল্লাহ পাকের সৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট তাহলে সিরক আল্লাহর কাছে কত বড় অপরাধ চিন্তা করবেন এতে দুই রকমের শিল্কের কথা বলা হয়েছে এ হাদিসে কয় রকম শিল্পের কথা বলা হয়েছে দুই রকম শিল্প আর মানব জাতির মধ্যে প্রথম আবার শিল্কে রসুল সাল আলী সাল্লাম আসলেন তৌহিদের দাওয়াত দিলেন আর শির্ক উৎখাত হয়ে গেল থেকে দেয় না বরং দূর পর্যন্ত ইসলাম পৌঁছিল কিন্তু কিছুদিন পরে আবার সুফিবাদের মাধ্যমে আবার কবর মাজার পূজার সৃষ্টি হইল কবর কে স্থানে পরিণত করতো মানে কবর পূজা প্রাচীন যুদ্ধে ইয়াহুদ্দিন আসারা করেছে নালিসের জাতীয় করেছে আর আজকের মুসলিম নামদারী মুসলিম যারা শির করে তারাও করেছে আর আর এক রকমের শিল্ক হচ্ছে আর বৌদ্ধা করে থাকে আরো অনেকেই করে থাকে যারা মূর্তি পূজা করে থাকে শুধু মূর্তি পূজার নাম শির্ক নয় বড় আগে কোন শিল্পের কথা উল্লেখ করা হয়েছে কবর মাজারের শিল্পের কথা উল্লেখ করা হয়েছে বানা কাবরে হিমাসের কবর পর মসজিদ তৈরি করে শেষদার শেষদার স্থান বানিয়ে নিত আর ছবি অঙ্কন করা দুই রকম হতে পারে আর মূর্তি তৈরি করা আমি আবিষ্কার করলো যে আমি ধ্যান করে পেয়ে গেছি এখন তপস্যা করে আমি পেয়ে গেছি ঈশ্বরকে পেয়ে গেছি ওই জায়গায় বিশাল মন্দির আছে সেখানে বুদ্ধদেবের ছবি গোটা দেওয়ালে বৌদ্ধদেবের ছবি আর তাদের तर बुजरुगानी दिन बुजलोगानी दिन जमीन पूजा कबर मजार छब्बीय छोजन छवि जरूरी हराम कारण हम छबीते शीर्ष शुरू छविथीर्षेषार्मिक लोक है धार्मिक लोक छवि आरत्म दुनिया राजनैतिक नेतार छबी तो आशंका शुरू कर प्रणाम जो धर्म आलेम तरफ छवि संरक्षित रखा है झुलिए झुलिए रखा है प्रतिमूर्ति तैर शीत आशंका छरक्षित संरक्षित रेखे पंचाश बचर थे माँजा माँजा। भी भी बड़ी फेतना रही मैसेना पड़ लें नालामेर ऐसे पड़ो जाहेल कि হ্যাঁ হাজি গাজির হাবি বা খ্রিস্টানদের খ্রিস্টান দেশ ছিল তখন বর্তমান যেটা ইথোপিয়া ওটার প্রাচীন নাম হচ্ছে হাবাসা সেখানে একটা গির্জা দেখেছিলেন ফিহা তা সেই গির্জার মধ্যে অনেক ছবি ছিল ফাকালা। মসজিদ নির্মাণ করে নিতা সোয়ার আর ছবিগুলি অঙ্কন করে নিত উলায় কেমত দিনের নিকট সৃষ্টির নিকৃষ্ট কারণ আল্লাহাক আল্লাহাকের অম্বে খারেজার কোনদিন জাহান্নাম থেকে বেরোবেনা এগুলো কার সম্পর্কে হ্যাঁ সম্পর্কে চিন্তা করুন আপনি তাহলে সির্ক যারা করি বা সির্কের উপায় উপকরণ তৈরি করে চলে গেল শিল্ক যাতে শুরু হয় এরকম কিছু চালু করে চলে গেলো আর বলছে না না না না কিন্তু লোক কথা ঠিক আছে না শুনেছি যে এরা বের চাইতে খানিকটা ভালো ফুরফুরা তো এরা না না পূজা করবেন না শেষ করবেন না আল্লাহর কাছে কখন দেখবো যে কেউ ন্যায় ফেস করে ফেললো অসুবিধা দেখি? বুঝতে পেরেছেন নবিয়া করিম সাল্লামের কবরের কাছে যদি পাহারা না থাকে হাইয়ার লোকেদের जन्मस्थान लाइब्रेर गारिगे आई जी सचक्य देखें का पिछने रेखे से पाकिस्तानी लोकदाई সুযোগ পেলে দাও সেচ দা করে এই হচ্ছে আমাদের দেশের মানুষের দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা আর তৌহিদের দুর্বলতা সন্নত থেকে দূর হয়ে যাও আর শিলবেদাতের নিকটবর্তী হওয়া যাওয়া আর ফলেই যেখানে শির গাছে সেখানে ভিড় ভাড় যেখানে বেদাত সেখানে ভিড় ভাড় সন্নদের কথা বলেন সন্ন্যদ সন্ন্যত বল তৌহিদ বলে নাক সিটকে কষ্ট লাগবে তহিদ সুন্নতের কথা বললে তাদের কষ্ট লাগে গায়ের জালা শুরু হয়ে যায় আল্লাহাক আল্লাহ পাক যাদেরকে আল্লাহ যেন রাখি তারপরে যে হাদিস আসছে তার সম্পর্ক মসজিদের আর একটি মাসলার সাথে অসলিমরা প্রবেশ করতে পারবে কিনা বা অমুসলিম কে বসতে দেওয়া যাবে কিনা এসব বিষয়গুলি আল্লাহ তাহলে আগামী সপ্তাহে আলোচনা হবে সাল নবীন মোহাম্মদ সাহেবের জন্য মসজিদের পাশে কবরস্থান তৈরি করা ঠিক নাই কবর তখনকার মতো দেওয়া হারাম না হলেও এটা সিরকের বড় আশঙ্কা কারণ কোনো এক সময় জনবস্তি বাড়বে তখন মসজিদ বাড়াবার প্রয়োজন হবে তখন আবার কি করবো তাহলে বিদায়ী মূল্যের মসজিদ তৈরি হবে মসজিদ এক্সটেনশন হলে দিল কবর বাড়িয়ে আর হলে এখন তাহলে কি করতে হবে হয় মসজিদ ভাঙো আর না থেকে আর হলে কবরকে উঠাও হাড় হাড্ডি উঠাও তো এসবের চাইতে मस्जिदे एक, एक भाई, चे भाई। फरीदगंज बाड़ी अब्दुल खाल एक भाई उनार बाड़ी रूफ सा दावती क्या करान यहाँ सकल কেউ যদি ইসলামের দাওয়াতের কাজ করে তো সে আল্লাহর অহসান করল না সে রাসুলের উপর অহসান করল না সে আমার উপর না সেক্ষেত্রে শিথিলতা করে গাফিলতি করে এখানে মাশা মুখ খোলা ছিল আর শক্তি ছিল দেশে গিয়ে বোবা হয়ে গেল তো আল্লাহ পাক তাকে এবং হেম্মত দান করেন তো বলছেন যে এখানে আব্দুল খালেক ভাইকে ফিলিপাইনি বলে চিনতেন লোকেরা ওই আব্দুল খালেক ভাই হ্যাঁ ফিলিপাইন চিনতে পারে উনি আপনাদের কাছে দু আছে আল্লাহাক যেন সহ সালাম উত্তর রাখেন আল্লাহ থেকে দিন দুনিয়ার ফিতনাথ থেকে মাহফুজ রাখেন আল্লাহ দিনের কাজ করা তৌফিক দান করেন আল্লাহ ইমানোর হেফাজত করেন আল্লাহ সুস্থ রাখেন